আবু হুরাইরাহ রাজিয়াল তালাহন হতে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল সাল্লাহ আল সাল্লাম বলেছেন আমাকে ততক্ষণ পর্যন্ত লোকদের সঙ্গে যুদ্ধ করার আদেশ দেওয়া হয়েছে যতক্ষণ না তারা লাইলহা ইল্লাহ বলে আর যে লাইলাহ ইল্লাহ বলবে সে তার জান ও মাল আমার হাত থেকে বাঁচিয়ে নিল অবশ্য ইসলামের কর্তব্যাদি আলাদা আর তার হিসাব আল্লাহর উপন্যাস্ত